أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহুটি শক্তি আর যিনি আমাদেরকে মজিদের দার্শে বশার তৌফিক দান করেছেন এই জন্য রাব্বুল আলমিনের শক্তি আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ আমি এখন সুরাই নূরের ২৭ নাম্বার আয়াত তেলাবত করেছি হে ইমানদার তোমাদের নিজেদের গড় ছাড়া অন্য কারো গড়ে ততক্ষণ পর্যন্ত প্রবেশ করো না যতক্ষণ না তোমরা গোরবাসীর পক্ষ থেকে অনুমতি নিয়েছো এবং তাদেরকে সালাম দিয়েছ এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা উপদেশ গ্রহণ করো আল্লাহ এখানে उत्तम शालीनता भद्रता शिक्षा दी मुसलमान पालन करारुस्पष्ट विधान प्रदान दे करजे गड़ छा कारो घरे जदि प्रवेश करते গড়বাসীর পক্ষ থেকে অনুমতি নেওয়া পূর্বেই এবং গড়ে প্রবেশ করার সময়ে সালাম প্রদান করা এটা অপরিহার্য অন্য কারো গড়ে প্রবেশ করতে গেলে এই দুইটি কাজ করতে হবে এক হলো তাদের কাছ থেকে অনুমতি চাইতে হবে দ্বিতীয় হলো গড়ে প্রবেশ করার পূর্বেই তাদেরকে সালাম দিতে হবে এই দুইটি কর্ম সম্পাদনের আগে কারো গড়ে প্রবেশ করতে আল্লাহ নিষেধ করে দিয়েছেন তোমরা কারো গড়ে প্রবেশ করো না সরাসরিটা নিষেধাজ্ঞারুক করে দেওয়া হয়েছে প্রবেশ করতে হলে ঘোরবাসীর কাছ থেকে অনুমতি নিতে হবে আর গড়ে প্রবেশ করার সময় সালাম প্রদান করতে হবে রাসুল্লাহ সাল্ল্লাহু আলাইহসালামের বাস্তব আমল থেকে আমরা দেখতে পাই সাহাদিবনে উবাদা আনসারির বাড়িতে রাসুল উল্লাহ সাল্লু আলাইহ সালাম একদিন গিয়েছিলেন তিনি গিয়ে সালাম দিয়েছেন আর সাহাদিবনে উবাদা সালামের জবাব দিয়েছেন আস্তে আস্তে রাসুল শুনতে পান নাই তিনি আবার সালাম দিয়েছেন তিনি আস্তে আস্তে জবাব দেন রাসুল শুনতে পান নাই তৃতীয়বারও রাসুল সালাম দিলেন আর আচ্ছা আস্তে আস্তে জবাব দিলেন উদ্দেশ্য রাসুলের কাছ থেকে বেশি দোয়া পাওয়া সালাম তোয়া এখন প্রথম জবাবটাই যদি দিয়ে দেন তাহলে একবারই তিনি দোয়া করে শেষ করে দেবেন এজন্য বেশি বেশি দোয়া পাওয়ার আশায় তিনি আস্তে জবাব দেন সালামের জবাব তিনবার সালাম দেওয়ার পর যখন জবাব পেলেন না অত তিনি জবাব দিয়েছিলেন তখন সাহদিবন ওবাদা দৌড়ে বের হয়ে আসলেন ইয়ে রাসুল্লাহ কাছে বললেন ইয়ে রাসুল্লাহ আলাইসালাম আপনার সালামের জবাব আমি দিয়েছি কিন্তু আমি আস্তে আস্তে দিয়েছিলাম এই উদ্দেশ্যে যেন আপনার পক্ষ থেকে আমি বেশি বেশি দোয়া লাভ করতে পারি এই জন্য আমি আস্তে আস্তে জবাব দিয়েছিলাম আর আপনি তা শুনতে পারো করলেন আপনি আমার ঘরে চলেন তখন রাসুলুল্লাহ সাল্লু আলহুয়া সালাম ফিরে সাদিব নবাদার ঘরে গেলেন দেওয়ার পরে তিনি তাকে কিসমিস দিলেন খাওয়ার জন্য রাসুলুল্লাহ সাল্ল্লাহু আলহুয়া সালাম তখন দোয়া করলেন তোমার এই কিসমিস নেকলুকেরা যেন খাবার সুযোগ পায় তোমার কিসমিস নেকলুকেরা আর আল্লাহর রহমতের ফেরেশ থাগন যেন তোমার জন্য দোয়া করে রাসুলুল্লাহ সাল্লু আলাইহ্লাম সাহাদিবনে উবাদার জন্য এই দোয়া করলেন তো এখানে দেখা গেল যে রাসুল্লাহ সাল্লু আলহিহাল্লাম স্বয়ং আনসারদের সর্দার সাদিবনে ওবাদার বাড়িতে গিয়ে তিনি অনুমতি চেয়েছেন তিনবার তিনি সালাম দিয়েছেন জবাব না শুনতে পেয়ে তিনি ফিরে গিয়েছেন কারো বাড়িতে প্রবেশ করার পূর্বে অনুমতি প্রার্থনা করা হচ্ছে আবু মুসা শারির আবু আল্লাহুয়ানহু একদিন ওমর রাজি আল্লাহুয়ানহুর গিয়ে তিনি অনুরূপ তিনবার অনুমতি চাইলেন ভিতর প্রবেশের অনুমতি চাইলেন তিনবার কিন্তু উমর অন্য কাজে ব্যস্ত ছিলেন আবুম সাহা শাহির কথা তিনি শুনতে পাচ্ছিলেন কিন্তু ব্যস্ততার কারণে সাথে সাথে জবাব দেননি এতে করে আবু মুসা শাহি ফিরে চলে গেলেন এই সময় উমর রাজিয়াল্লাহানহু একজনকে প্রেরণ করলেন বললেন তাকে নিয়ে আসোরে যিনি গেলেন গিয়ে দেখলেন তিনি নাই চলে যাচ্ছেন গিয়ে খবর দিলেন উনি তো চলে গেছেন আবু মুসাহ সালীর সাথে উমরের যখন দেখা হলো তখন তিনি বললেন আপনি সেদিন গেলেন কিন্তু এরপর আপনি কেন ফিরে গিয়েছিলেন তখন তিনি বললেন আমি রাসুল সাল আলাইহাল্লামের কাছ থেকে শুনেছি শুনেছি কারো বাড়িতে প্রবেশের আগে তিনবার অনুমতি প্রার্থনা করবে অনুমতি না পেলে ফিরে যাবে আমি এজন্য আপনার কাছ থেকে তিনবার অনুমতি ছিলাম অনুমতি না পেয়ে আমি ফিরে গিয়েছি তখন উমর বললেন এই হাদিসের সবকে তুমি সাক্ষী নতুবা তুমি তখন আবু মুসা শারি রাবাহ মদিনায় আনসারীদের একটা দলের কাছে গেলেন গিয়ে তাদেরকে বললেন উমরের শাস্তি থেকে আমাকে কে রক্ষা করবে তারা জিজ্ঞাসা করলো বিষয় কি তখন তিনি বললেন এই হাদিসের ঘটনাটা বললেন তখন তারা বলল কি জিনিস এটা তো আমাদের সকলেই জানে তখন তারা বলল আমাদের মধ্যে বয়সে সবচেয়ে ছোট এই বালক আবুদি রাজু আল্লাহ এই বালকটাই আপনার সাথে যাবে এবং উমরের শাস্তি থেকে আপনাকে রক্ষা করবে তখন সে আবু সাইদ ফুদরি রাজু আল্লাহুয়ানহু আবু মুসাহ সারির সাথে উমর রাজি আল্লাহ আহকে বললেন যে আমি নিজেও শুনেছি রাসুল্লাহ সালু আলাইসালামী হাদিস বলেছেন তখন ওমর আফসুস করে বললেন বাগারের বেছা না উমরকে ব্যস্ত করে রেখেছিল এমন হাদিস সকলেই জানে কিন্তু উমর জানে না তখন তিনি বললেন উমরের চেয়ে সকলেই হাদিস বেশি জানে এটাই প্রমাণিত হল যে অনুমতি নেওয়া পূর্বে অনুমতি নিতে হবে এখন বিষয়টা হল যে অনুমতি আগে না সালাম আগে রাসুল্লাহ সাল্লি হাসাল্লামের কাছে একজন বেদুইন এসে সে বাহির থেকে আওয়াজ আলিজু। আমি ভিতরে প্রবেশ করব। আলিজু শব্দটি একটা আসলে ভদ্র শব্দ না শব্দ না কোন সংকীর্ণ জায়গায় ঢুকার নাম হইল এই আলিজু ওমর একজনকে বললেন যে লোকটিকে আগে শিক্ষা দাও লোকটি মূর্খ জানে না কিভাবে অনুমতি তাকে হয়। তাকে শিক্ষা দাও সেজন্য এইভাবে বলে আসসালাম আলাইকুম সালাম দিয়ে সে বলবে আমি কি প্রবেশ করবো রাসুল্লাহ সাল্লা এই কথাটা সে শুনে ফেলছে যাকে বলেছিলেন সে বলার আগেই সে তখন এই পদ্ধতিতে অনুমতি চাইল আলাইকুম আর সালামুগুলো তো এখানে দেখা যায় যে প্রথম সে সালাম দিয়েছে এরপরে অনুমতি চেয়েছে আদগগুলু আমি কি প্রবেশ করব এটা হলো। পদ্ধতি শিক্ষা দিয়েছেন। এখন এই বিষয়টাতে বর্ণনার মধ্যে দুই ধরনেরই আছে যে প্রথম সালাম দিবে না প্রথম অনুমতি চাইবে অধিকাংশ হাদিসে দেখা যায় যে আগে সালাম সালাম আজ ও কাবলাল কালাম কথা বলার আগে সালাম শুরুটাই হবে সালাম দিয়ে সালাম দিয়ে সে সালাম দেওয়ার পর যখন অনুমতি পাইবে তখন দরজায় গিয়ে সে তখন অনুমতি চাইবে এরপর হল যদি আগে অনুমতি চায় এই বর্ণনাগুলো আছে কিন্তু বর্ণনার দিক থেকে আগে সালামের বর্ণনাগুলি সবচেয়ে বেশি যদি আগে অনুমতি চায় তথাপিও সে দরজায় গিয়ে আবার সালাম দিতে হবে ঢুকার জন্য তখন আবার সালাম দিতে হবে আর এই সালামের পদ্ধতি নিজের গোড় অন্যের গড় সকল গড় সমান ঘরে প্রবেশ করার সময় সালাম দেওয়া এটা সকল গড়ের ক্ষেত্রেই প্রযোজ্য রসুল্লাহ সাল্লু আলাইসালাম নিজের গড়ে প্রবেশ করার সময়ও দরজায় গিয়ে আগে নিজের স্ত্রীদেরকে সালাম দিতেন নিজের স্ত্রীদেরকে গড়ে প্রবেশ করার আগে সালাম দিতেন তারা সালামের জবাব দিতেন এরপর গড়ে প্রবেশ করতেন নিজেদের ঘর ছাড়া অন্য সকল এর গড়ে প্রবেশ করতে চাইবে তখন তার এই দুইটি জিনিস অপরিহার্য একটা হল তার অনুমতি চাওয়া দ্বিতীয়টি হল সালাম দেওয়া এই অনুমতি এবং সালাম এই দুটি অপরিহার্য গড়ে প্রবেশ করার জন্য যদি সেই সালাম না দেয় অনুমতি না চায় তাহলে তাহলে আল্লাহর এই নির্দেশ অমান্য করল এই নির্দেশটা কিন্তু আল্লাহর আল্লাহ যে তোমরা নিজেদের গড় ছাড়া অন্য কারো গড়ে প্রবেশ করো না তাদকুলু তোমরা প্রবেশ করো না নিজেদের গড় ছাড়া অন্য কারো ইস্তেনাস ইস্তেনাস অর্থ আলাপ চারিতা পূর্ব পরিচিতি লাভ করা প্রীতি বিনিময় করা একে অন্যের সাথে ঘনিষ্ঠ হওয়া আর এখানে এটা অনুমতি অর্থ প্রকাশ পায় যে পূর্ব থেকেই তাদের সাথে সেই আলাপচারিতা করে নেওয়া পরিচিত হয়ে নেওয়া। যদি পূর্বে যদি কথা বলে ফেলা হয় তাহলে যে ব্যক্তি অনুমতি দেবে সে নিশ্চিন্ত হয়ে যায় নতুবাসে সন্দেহ তাকে কে জানিয়ে আসছে তার মনে একটা শঙ্কা তাকে এই জন্য পূর্বেই যদি তার সাথে কথা বলে নেওয়া হয় পরিচিত হয় তাহলে এতে করে তার আর কোনো শঙ্কা থাকে না নিশ্চিন্ত মনে সে অনুমতি দিতে পারে বলেছেন এই আদব শিক্ষা দিয়েছেন কেউ যদি কারো কাছে গিয়ে প্রবেশের অনুমতি চায় সে যেন তার নাম প্রকাশ করে ইবনে যখন উহুদের যুদ্ধে শাহাদত বরণ করেছিলেন উনি গ্রস্ত ছিলেন পাওনা দাদের ব্যাপক চাপ ছিল তখন সাল্লুআলা কাছে গিয়েছিলেন যেন তিনি পাওনাদারদেরকে একটু আশ্বস্ত করেন জাবেরের প্রতি তারা প্রেশার না দেয় চাপ প্রয়োগ না করে এই তিনি যখন রাসুল্লাহ সাল্লাই প্রশ্ন করেছিলেন মানাংতা সে যাবের বললেন অসন্তুষ্ট হলেন তিনি বলেন আনা আনা মানে এর দ্বারা বুঝাচ্ছেন আমি আমি এর অর্থ কি সকলেই আমি যেই থেকে আমি আমি তো সবাই এই জন্য বললেন আনা আনা আমি আমি কি তখন শিক্ষা দিলেন যে যাবে শিক্ষা দিলেন বলো আমি যাবে এখন এইভাবে যে ব্যক্তি যাবে সে যেন তাঁর নিজের পরিচয় দেয় পরিচয় দেয় অনুমতি চাইলে সে যেন নিজের পরিচিতি প্রদান করে উমর গিয়ে প্রবেশের অনুমতি চাওয়ার জন্য তিনি সালাম দিয়ে বললেন কি প্রবেশ করতে পারে আয়াদ হুল উমর কি প্রবেশ করতে পারে নিজের পরিচয় দিয়ে দিলেন আবু মুসান সারি অনুরূপ ভাবে রাসুলুল্লাহ সাল্লু আলাই কাছে গিয়ে অনুমতি চাইলেন বলেন আসসালাম আলাইকুম আনা বর্ণনা আছে আমি আনা পরিচয় দিয়েছেন নিজের নাম বলে পরিচয় দিয়েছেন এই ইস্তে অর্থ সেই পরিচিতি নিজের পরিচয় দেওয়া সেখানে অনুমতি চাওয়ার জন্য নিজের পরিচিতি দেওয়া দেওয়া নিজের পরিচিতি দিয়ে অনুমতি চাওয়া যদি পূর্বে অনুমতি পাওয়া হয়ে যায় তথাপিও গড়ে ঢুকা শুনে আবার তাকে সালাম দিতে হবে গোরবাসীকে ঢুকার সময় আবার সালাম দিতে হবে এই সালাম দেওয়ার বিষয়টি হল আম এটা সকলের ক্ষেত্রে যে কোনো ঘরে প্রবেশ করার ক্ষেত্রে এমনকি যে ঘরে মানুষজন নাই সেখানেও সেখানেও কেমন আল্লাহর ফেরেস থাকতে পারেন এই জন্য খালি ঘরেও যদি প্রবেশ করতে হয় সেখানেও সালাম দিতে হবে নিজেদের ঘরে ঢুকার সময় সালাম দিতে হবে ঘরে নিজের স্ত্রী সন্তান আদিরা আছে আমরা দোয়া করি অন্যের জন্য নিজের স্ত্রী সন্তানের জন্য দোয়া করতে পছন্দ করি না আরে অনেক মহিলারা আছে স্বামী যদি সালাম দেয় হাসতে হাসতে মরে যায় যে স্বামী আবার স্বামী আবার সালাম দিবে কেন মনে হয় যেটা স্বামীর এটা কাজ না সালাম দেওয়ার এটা কৌতুকের বিষয়ে মনে করে হাসা শুরু করে দেয় এখানে স্বামী স্ত্রীর পরস্পরের মধ্যে যে ভালোবাসা সম্পর্ক একে জন্য বেশি বেশি দোয়া করবে এটাই তো স্বাভাবিক স্বামী স্ত্রীকে সালাম দিবে স্ত্রীর স্বামীকে সালাম দেবে এখানে কোনো সালাম কারো পাওনা নয় যে শুধুমাত্র স্ত্রী সবসময় স্বামীকে সালাম দিবে, এটা এমন বিষয় নয় যেমন স্বামীও সালাম দেবে স্ত্রীও সালাম দিবে। আর শামির সালাম দেওয়াটার পর্যন্ত বেশি হয় এই কারণে তাকেই গড় থেকে বের হতে হয় আর গড়ে হয় সে যতবার গড় থেকে বের হবে সালাম দিবে গড়ে ঢুকবে সালাম দিবে সালাম দিবে তাকে সালাম দিবে বেশি পরিমাণে এই জন্যই রাসুল উল্লাহ সাল্লু আলাইসালাম বলেছেন এই মান্দারগঞ্জ তোমরা সালামকে ব্যাপকভাবে প্রসার করো ক্ষুদার তোকে খাবার দাও আত্মীয়তার সম্পর্ক সুরক্ষা করো আর এবং লোকজন যখন গুমিয়ে তাকে তখন সালাপ আদায় করো তাদ হুল জান্নাবি সালাম শান্তিতে জান্নাতে প্রবেশ করো তাহলে সালামকে হয় শান্তিতে প্রবেশ করা যায় কারণ এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা উপদেশ গ্রহণ করো রাসুল্লাহ সাল্লু আলি সাল্লামের কাছে কেউ কেউ প্রশ্ন করেছেন যে আমি নিজের ঘরে প্রবেশ করার সময় কি সালাম করব। তিনি বললেন হ্যাঁ কি বলেন আমি আমার স্ত্রীর কাছে প্রবেশ সালাম হবে। তার কাছ থেকে অনুমতি নিতে হবে রাসুল্লাহাম বললেন হ্যাঁ বললেন হ্যাঁ এটা যদিও বাধ্যতামূলক নয় তবে এটা উত্তম যে কোনো স্বামী হয়তো স্ত্রীকে এমন অবস্থায় দেখা পছন্দ করে না যেই অবস্থায় সে আছে আমি বিষয়টি গতকালকে কিছু আলোচনা করেছিলাম কোনো ভদ্র পুরুষ সে চায় স্ত্রী সবসময় যেন শালীন পোশাক পরিধান করে থাকে একটা জিনিস খেয়াল রাখবেন যেই নারী পর্দা পর্দা পালন করে হিজাব পালন করে সর্বাঙ্গ ঢেকে রাখে স্বামী তার প্রতি আকৃষ্ট বেশি হয় আর যেই স্ত্রী শরীর উন্মুক্ত রাখে খোলা রাখে ওইটা প্রথম দিকে হয়তো ভালো লাগে কিছু দেখার পর আর তার ভালো লাগে না এটার প্রতি আর কোন আকর্ষণ থাকে না একথাটাই রাসুদুল্লাহ সাল্লু আলাই বলেছেন বেশরম নারী যেন লবণ ছাড়া খাবার খাবার যত দামি হোক মৌকাদারি হোক লবণ না দিলে ওই খাবারের কোন মূল্য নাই ইটার স্বাদ নাই বেশরম নারীর অবস্থাও তেমনি বাজারে যদি কেউ কলা বিক্রি করার জন্য নেয় কেউ কিনবে মানুষের খাবার জন্য সহজ করে দিল কলার শাল ফেলে দিয়ে বাজারে সুন্দর করে সাজাই রাখলো এই কলা কেউ কিনবে না এই ধরনের যে নারীগণ উলঙ্গ চলাফেরা করে কোন ভদ্র পুরুষ এদের দিকে তাকাবেও না তাদের প্রতি আকর্ষণ অনুভব করা দূরের কথা ওটার দিকে তাকাবেও না এই জন্য যে কোনো ভদ্র পুরুষ সে তার স্ত্রীকে যদি খুব শালীন পোশাক পরিহিতা দেখে হিজাব অবস্থায় দেখে তাহলে এটা তার কাছে খুব ভালো লাগে সে পছন্দ করে এবং স্ত্রীর তার আকর্ষণ বেড়ে যায় আর যখন উন্মুক্ত হয়ে থাকে ওটার প্রতি আর একসময় আকর্ষণ থাকে না এইজন্য ভদ্রপুরুষ কোন সময় হতে পারে যে স্ত্রী যদি এই ধরনের অগুশাল থাকে থাকে লোকে সে থাকে তার পোশাক পরিচ্ছদের দিকে খেয়াল নাই খুলা মেলা ঘোরের মধ্যে থাকে আর এই অবস্থা দেখাটা ভদ্রলোক পছন্দ করে না এই জন্য সে তার স্ত্রীকে स्त्री का ढुखार आगे से से शाते -शाते के जी से साल दे अनुमति ने साथे निजे गुठिए स्वामी पसंद से स्वम सामने हजिर होते हे स्वी खुशी रसुल्लाई नारी हल उत्तम जा स्वामी सतुष्ट है ওই স্ত্রী উত্তম উত্তম যেই স্ত্রীকে দেখে তার স্বামী সন্তুষ্ট হয় সে উত্তম তাহলে ওই স্ত্রী এমন ভাবেই থাকবে তার সাজ বুঝ সবকিছু এমন ভাবে করবে স্বামী যেন খুশি হয় তার সবকিছু বিনোদন তার সাজ সবকিছু করবে স্বামীজ সন্তুষ্টির জন্য একটি প্রশ্ন করল ইয়াসুল্লাহি সাল্লু আলহিহাস্লাম আমি কি আমার মার ঘরে প্রবেশ করতে অনুমতি চাইব তিনি বললেন হ্যাঁ সে বললো আমি তো আমার মার ঘরেই তাকি তবু কি অনুমতি চাইব তিনি বললেন হ্যাঁ আবার সে বললো আমি মার কাছে তো আমি সব সময় তাকি এরপর কি অনুমতি চাইব তখন তিনি বললেন তিনি তুমি কি তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে পছন্দ করো পছন্দ তখন সে বলল যে না তখন তিনি বললেন তাহলে তোমার মার ঘরে যেতে হলো যেতে হলো তার অনুমতি চাইবে কারণ নারীরা যখন একা ঘরে থাকে তখন হতে পারে সে অসতর্ক থাকতে পারে তার পোশাক পরিচ্ছদের দিক থেকে সে অসতর্ক থাকতে পারে নিজের মার ঘরেই হোক নিজের মুহারমাদ যারা আছে তাদের কাছেই হোক যেতে গেলে আগে অনুমতি নেওয়া দরকার তাদেরকে সালাম দেওয়া দরকার ফাতেমা বিনতে কায়েসকে রাসুদুল্লাহ সাল্লাইসাল্লাম ইদ্যত পালনের জন্য অনুমতি দিয়েছিলেন প্রথম মদিনার একজন মহিলার কাছে এরপর নিষেধ করলেন যেই মহিলা আমার সাহাবিদের জন্য সবসময় খাবার রান্না করে তৈরি করে রাখে আর তার কাছে সাহাবারিয়া সবসময় যাতায়াত করে হতে পারে তুমি এমন অবস্থায় থাকলে খোলামেলা থাকলে আমার সাহাবীরা গিয়া তোমাকে দেখে ফেললো যা তুমি পছন্দ করবে না করবে না বরং তুমি তোমার চাচাতো কাছে গিয়ে তুমি পালন করো সে অন্ধ ব্যক্তি তার কাছে যদি তুমি কাপড় খুলেও থাকো সে দেখতে পাবে না কারণ ঘোরের মধ্যে নারীগণ একটু সহজভাবে স্বাভাবিকভাবে থাকতে পারে অসতর্ক থাকতে পারে পোশাক পরিচ্ছদের দিক থেকে তারা এখানে খুব বেশি সতর্ক নাও থাকতে পারে এই জন্য তাদের কাছে যেতে গেলেও অনুমতি চাইতে হবে আর এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা উপদেশ গ্রহণ করো অর্থাৎ যারা এই নিয়ম মেনে চলবে প্রকৃতপক্ষে তারা উপদেশ গ্রহণ করেছে আর যারা এটা মানে না বুঝতে হবে যে তারা উপদেশ গ্রহণ করেনি ইল্লাম তাজিদু ফিহা করেনিদুম যদি ঘরের মধ্যে কাউকে না পাও তাহলে সেখানে প্রবেশ করো না যতক্ষণ পর্যন্ত না তোমাদেরকে অনুমতি দেওয়া হয় আর যদি তোমাদেরকে বলে দেওয়া হয় তোমরা ফিরে যাও তাহলে তোমরা ফিরে যাবে এটা তোমাদের জন্য অধিকতর পরিশুদ্ধ চিত্তের বিষয় আর আল্লাহ আল্লাহ সবকিছু জানেন যা তোমরা করো এখানে আল্লাহ বলছেন যদি তোমরা কোনো ঘরে প্রবেশ করতে চাও আর সেখানে কাউকে না পাও সেখানে প্রবেশ করবে না অর্থাৎ তোমরা গিয়ে অনুমতি চাইলে সালাম দিলে কোন জবাব আসলো না তোমাদের ফিরে যাবে এই ফিরে যাওয়াটা ও এমন মনে কষ্ট নেওয়া যাবে না মনে কষ্ট নেওয়া যাবে না বহুত কষ্ট করে আসলাম আসলাম তার সাথে দেখা করার জন্য আর অনুমতি চাইলাম অনুমতি দিল না সালাম দিলাম সালামের জবাবটাও দিল না অনেকে মানুষ মনে করবে বড় অপমান করছে আমাকে তাই না কিন্তু না কিন্তু বড় সুন্দর ফিরে যেতে হবে আল্লাহ বলছেন তুমি ফিরে যাও ফিরে যাও কিন্তু মনে কষ্ট নেওয়া যাবে না মনে কোন প্রকারের কষ্ট না নিয়ে তোমরা সেখান থেকে ফিরে যাবে জবাব না পাইলে কোন জবাব না পাইলে ফিরে যেতে হবে সেই জবাব পাওয়ার বিষয়টা হল তিনবার যেটা হাদিস থেকে প্রমাণিত একটু আগে আমি বললাম তিনবার তিনবার এই তিনবার অনুমতি চাওয়ার পর বা তিনবার সালাম দেওয়ার পর যদি জবাব না পাওয়া যায় তাহলে ফিরে যেতে হবে এরপর আর পীড়াপিড়ি করা যাবে না কারো বাড়িতে ঢুকার জন্য অনুমতি চাওয়া সালাম দেওয়া দরজার বরাবর সুজাসুজি দাঁড়ানো যাবে না দরজার সুজাসুজি দাঁড়িয়ে থাকা যাবে না রাসুল্লাহ সাল্লাসাল্লাম কারো বাড়ি থেকে এইভাবে অনুমতি চাইলে ডানে বা বামে সরে দাঁড়াতেন যাতে করে সে দরজা খোলার পর গরের ভিতর সরাসরি দেখানা যায় সেই সময় অবশ্য গড়ের মধ্যে দরজা জানালার মধ্যে এইভাবে ভারী পর্দা টানানোর ব্যবস্থা খুব একটা ছিল না দরজা খুললেই বিতর দেখা যেত এই জন্য দরজা খুললেই বরাবর দেখা যায় এমন জায়গায় দাঁড়ানো যাবে না দরজার সামনে ডান বানে সরে দাঁড়াতে হবে যদি দরজা খুলে দেওয়ার ক্ষেত্রে এমন হতে পারে একজন মহিলা হয়তো দরজা খুলে দিয়েছে সে দরজা খুলে দিয়ে সে চলে যাবে পর্দার তার এই চলে যাওয়ার মতো অবকাশ দিতে হবে এরপর ঢুকার আগে পুনরায় সালাম দিতে হবে যদি এই রুমের মধ্যে অন্য কেউ থেকেও থাকে যেন ততক্ষণে কারো বাড়িতে গিয়ে তিনবার অনুমতি চাইতে হবে তিনবারের পরে অনুমতি না না পাওয়া গেলে সেখানে প্রবেশ করা যাবে না বলা তাদের সেখানে প্রবেশ করবে না ইলাম যদি তোমরা কাউকে সেখানে না পাওলা সেখানে প্রবেশ করবে না হাত যত কন্যা তোমাদেরকে অনুমতি দেওয়া হয় অনুমতি না দেওয়া পর্যন্ত প্রবেশ করবে না অনুমতি দিলে তোমরা প্রবেশ করতে পারো ইনক্রিলক যদি তোমাদেরকে বলা হয় ফিরে যাও যাও হয়তো সালামের জবাব দিয়েছে দিয়ে বলল অনুমতি দেওয়া যাবে না ফিরে যান। তখন কি করতে হবে ফিরে যেতে হবে সেই সময় এখানে দাঁড়ে এতাকা যাবে না হতে পারে সে এমন জরুরি প্রয়োজনে ব্যস্ত আছে হতে পারে এমন কোন অবস্থায় আছে যেই অবস্থায় সাড়া দেওয়া সম্ভব না হতে পারে তার ভীষণ ব্যস্ততা আছে অন্য যে কোন প্রয়োজন থাকতে পারে ঘর হল মানুষের সবচেয়ে নিরাপদ জায়গা ঘর হল মানুষের শান্তির সেখানে সে শান্তির সাথে স্বস্তির সাথে বসবাস করবে সেখানে কেউ তাকে ডিস্টার্ব করবে না তার কষ্টের কারণ কেউ হবে না গড়ের মধ্যে নিজের বাড়ির মধ্যে নিজের গড়ের মধ্যে সে বাদশা তারা যত আল্লাহ এখানে তাকে দিয়েছেন এখানে তার হুকুম চলবে তার প্রেসিডেন্টের অধিকার নাই তার ঘরের উপর কোন জীবনে তার ঘরের উপর গিয়ে নিজেই বাচ্চা সেখানে নিশ্চিন্ত মনে সেখানে বসবাস করবে যদি তার কাছে অনুমতি চাওয়ার পর সে অনুমতি প্রদান না করে بلد فرجعو وإن قيل لكم رجعو جو دي تماما در كبال آهو فرجعو آهو لكم رفرجعو هوا أذكا لكم اتا تماما در جنو ودي پوري شدد بشوي شئي تاسكير بشوتي گوتو كالعالو چنا كوري جي اتاولا اتار پوري شدد অন্তরের পরিশুদ্ধি এটা হল তোমাদের জন্য নিজের মনকে অন্তরকে আত্মাকে পরিশুদ্ধ করার বিষয় তোমরা কারো গড়ে অনুমতি চাইলে তোমাদেরকে অনুমতি দেওয়া হল না বরং তোমাদেরকে ফিরে যাওয়ার জন্য বলা হল এই অবস্থায় যদি তোমরা ফিরে যাও সেটা তোমাদের আত্মার পরিশুদ্ধি সাধনের জন্য অধিকতর সহায়ক যদি ওই সময় মনে কষ্ট কষ্ট নাও যে তার বাড়িতে আসলাম আমাকে অনুমতি দিল না তাহলে তোমার আত্মা কলষিত হল পবিত্র হল না বরং বুঝতে হবে এটা যে তার কোন কারণ আছে যেই কারণে আমাকে অনুমতি দিতে পারেনি মনে কোন কষ্ট নেওয়া দাও যাবে না এমনি ফিরে যেতে হবে বল আলিম তোমরা যা কিছু করো আল্লাহ সব বিষয় সম্পর্কে জানেন তোমাদের সকল কৃত কর্ম আল্লাহ জানেন আল্লাহর জানার বাইরে তোমরা কোনো কাজ করতেই পারো না তোমাদের আশা তোমাদের যাওয়া অনুমতি চাওয়া সালাম দেওয়া ফিরে যাওয়া যাওয়া এসব কিছু তোমরা যা কিছু করছো আল্লাহ জানেন ওই সময় তোমাদের মনের মধ্যে কি ছিল সে অবস্থাটা আল্লাহ জানেন আল্লাহর এলিমের বাইরে কিছু নাই তোমাদের কোন তোমাদের নাই গুণা নাই ওই সকল ঘরে প্রবেশ করার ব্যাপারে যেই ঘরে কেউ বসবাস করে না আর ওই ঘরের মধ্যে তোমাদের কোনো সম্পদ আছে তোমরা যা কিছু প্রকাশ করো আর যা গোপন করো আল্লাহ সব জানেন এখানে আল্লাহ হাসিবাহ তাল্লাহ বলছেন এমন ঘর যেই ঘরে তোমাদের কোনো মালপত্র আছে আর ওই ঘরে অন্য কেউ বসবাস করে না ওই সকল ঘরে প্রবেশ করতে কোনো অসুবিধা নাই এটা হল সর্বসাধারণের জন্য প্রবেশাধিকার যেই ঘরগুলো আছে সকল মানুষের জন্য সবসময় উন্মুক্ত ওই ঘরগুলো যেখানে সকল মানুষই তার প্রয়োজনীয় জিনিসপত্র রাখে তার প্রয়োজনীয় কর্ম সম্পাদন করে অথবা সেখানে তার দরকারের যাতায়াত করে এমন ঘর নির্দিষ্টভাবে কেউ এই ঘরে বসবাস করে না এটা গাইরা সুনা যেই ঘরে সাধারণত কেউ বসবাস করে না এমন ঘরে যদি তোমাদের জিনিসপত্র থাকে তাহলে সেই ঘরে প্রবেশ করতে তোমাদের কোন অসুবিধা নাই কোন গুণা নাই ওখানে তোমরা প্রবেশ করতে পারো তখন সেই সময়ে মক্কা থেকে বাণিজ্যিক কাফেলাগুলো যখন সিরিয়ায় যেত যেত রাস্তায় বিভিন্ন জায়গায় কিছু সরাইখানা ছিল যেইখানে এত দীর্ঘপথ অতিক্রমকারী সেই বাণিজ্যিকা ফেলাগুলো সেখানে তারা অবস্থান করত সেখানে অবস্থানের জন্য সরাইখানাগুলো ছিল তা সুনির্দিষ্ট কারো জন্য নয় বরং এখানকার মুসাফিরদের জন্য সেই মুসাফির খানা এগুলো এই সকল ঘরে প্রবেশ করার ক্ষেত্রে কোনো বাধা নেই যেহেতু সুনির্দিষ্টভাবে এই ঘরের মালিকানা কারো নাই এককভাবে কেউ বসবাস করে না এবং সর্বসাধারণের জন্য এটা উন্মুক্ত আর সকলের প্রয়োজন সারে এই ঘর এখানে অনেকেই অনেকের জিনিসপত্র রাখে প্রয়োজনীয় মালপত্র সেখানে জমা রাখে প্রয়োজনের সময় গিয়ে নিয়ে আসে এই ধরনের ঘরগুলো যেখানে আছে এই সকল ঘরে প্রবেশ করতে কোনো গুণা নাই সেখানে প্রবেশ করা যাবে আর আল্লাহ বলছেন তোমরা যা প্রকাশ করো আর যা গোপন করো আল্লাহ সব জানেন তোমরা প্রকাশ্যভাবে যা কিছু করো আর গোপনে যা কিছু করো আল্লাহ সব জানেন ইমান ধারদেরকে আল্লাহ এমন পাহারাদার নিয়োগ করে দিয়েছেন যে সেই পাহারাদার হলো তার ইমান সে প্রকাশ্য অথবা গোপনে সর্বাবস্থায় যা কিছু করে এর পিছনে উদ্দেশ্য তাকে একটা সেটা হল আল্লাহর সন্তুষ্টি অর্জন আল্লাহ যা আদেশ করেছেন তাই সে করে আর যাহ নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকে এটার জন্য কোনো তার সৈন্যবাহিনী পুলিশ দিয়ে তাকে বাধ্য করার প্রয়োজন হয় না সে তার ইমানের তাগিদে এগুলা করে সে প্রকাশ্য বিষয় হোক আর অপ্রকাশ্য বিষয় হোক সে প্রকাশ্যভাবে যেভাবে আল্লাহর হুকুম মানে গোপনেও আল্লাহর হুকুম মেনে চলে ইমানদারকে আল্লাহ সুবাহানাহু তাহালা এইভাবে গুণাবলী দিয়ে পয়দা করেছেন ইমানের বৈশিষ্ট্য দ্বারা তাকে সম্মানিত করেছেন এইজন্য জন্য সর্বাবস্থায় আল্লাহর সন্তুষ্টির দ্বারা সে নিয়ন্ত্রিত হয় হেরাসুল আপনি মুমিনদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুগুলোকে সংযত রাখে নিচু করে রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে এটা তাদের জন্য অধিকতর পরিশুদ্ধির বিষয় নিশ্চয়ই আল্লাহ আল্লাহ তারা যা কিছু করে সে অন্তর্নিহিত অবস্থাও জানেন মানব সমাজে সমাজে সভ্যতার বৃত্তি স্থাপনের জন্য আল্লাহ সুবহান এমন বলিষ্ঠ মজবুত বিধান প্রদান করেছেন যার মাধ্যমে মানব সভ্যতা চরম উৎকর্ষতার শিকরে আরোহণ করতে পারে সকল প্রকারের জঙ্গলিপনা উলঙ্গপনা বেহায়াপনা থেকে মুক্তি লাভ করতে পারে পশুর সমাজে এবং মানব সমাজের মধ্যে তফাৎ সৃষ্টি করে আল্লাহ সুবাহান এমন ভদ্র শালীন সদাচরণের শিক্ষা দিচ্ছেন প্রথমত আদেশ প্রদান করছেন পুরুষদেরকে পল্লিল হেরাসুল আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন বলে দিন তারা যেন তাদের চক্ষুকে সংযত রাখে নিচু করে রাখে কর নারীর দিকে দৃষ্টি দেওয়া থেকে মানুষের চক্ষু বড় ধরনের একটা অস্ত্র মানুষকে পাপ কাজে প্রথম যে প্ররুচিত করে সেটা হল চোখ চোখ সর্বপ্রথম চোকটাই হল মানুষকে পাপের পথে দাবিত করার জন্য বড় হাতিয়ার সেই চোখ যদি কারো নিয়ন্ত্রণে চলে আসে আসে সে অনেক পাপ থেকে বেঁচে যাবে এই জন্য আল্লাহ সুবাহানুত আলার প্রথম আদেশই হল মুমিন পুরুষদেরকে আদেশ করে দেন তারা যেন তাদের চক্ষুকে নিচু করে রাখে মানুষ যদি চলাচলের পথে তার সব সময় চক্ষুকে নিচের দিকে রাখে তাহলে তাহলে কে রাস্তা দিয়ে গেল কোথায় কোন দিকে কে চললো সে সে দিকে তার দৃষ্টি পড়বে না পর নারীর দিকে দৃষ্টি দেওয়া থেকে সে নিজেকে মুক্ত করে রাখতে পারবে চলাচলের পথে যে কোন সময় হঠাৎ করে কারো দৃষ্টি কোনো নারীর প্রতি পড়ে যেতে পারে। এই হঠাৎ করে দৃষ্টিটা পড়ে যাওয়াটাই অপরাধ নয় দৃষ্টি পড়ে গেলে সাথে সাথে ফিরিয়ে নেবে হজরত আলী রাব রাসুল্লাহ সাল্লু আলাইহাল্লামকে প্রশ্ন করেছিলেন যদি কোনো নারীর প্রতি নিজের দৃষ্টি পরে যায় তাহলে কি করব? তখন তিনি বলেন প্রথম দৃষ্টি মাপ। প্রথম পড়ার পর চক্ষু ফিরিয়ে নেবে প্রথম দৃষ্টি মাপ এখন এই প্রথম দৃষ্টি মাপ মনে করে যদি কেউ মনে করে যে আমি একবারই তাকালাম আর চোখ ফিরালাম না সে একবারই তাকিয়ে থাকলো চৌকার ফিরালো না প্রথম দৃষ্টি তো মাপ এই মনে করে যদি তার দিকে তাকিয়ে থাকে কোন নারীর প্রতি আর মনে করেছো আমি তো প্রথমবারই তাকিয়েছি দ্বিতীয়বার তো আর এই হাদিসের অর্থ এটা নয় নয় অসতর্কতার কারণে কোনো বেগানা নারীর প্রতি যদি দৃষ্টি পড়ে যায় ও অবিলম্বে দৃষ্টির সাথে মনের সংযোগের আগেই দৃষ্টি ফিরিয়ে নেবে প্রথম মানুষের দৃষ্টি পড়ে এরপরে মন আকৃষ্ট করে এইজন্য জন্য দৃষ্টি পড়ার সাথে সাথে অবিলম্বে যখন বুঝতে পারল একটা বেগানা নারী মনে হয় আর চক্ষু সেই দিক থেকে রাখবে না মুহূর্তের মধ্যেই যদি যদি সে প্রথমবার তাকি তার দিকে থাকে আর মনের সংযোগ ঘটিয়ে ফেলে সে অপরাধী হয়ে গেল প্রথম দৃষ্টিতে সে অপরাধী অপরাধী কারণ তার দৃষ্টি এবং মন সংযোগ ঘটে গেছে অথবা একবার দেখে দৃষ্টি ফিরিয়ে নিয়েছে আবার তাকায় সে আল্লাহর আদেশ অমান্য করল আল্লাহ যে আদেশ করেছেন মুমিন পুরুষেরা যেন তাদের চক্ষুকে নিচু করে রাখে সেই আদেশ অমান্য করল রাসুল্লাহ সাল্লু আলহিহ্লাম বলেছেন বলেছেন যদি তোমাদের তোমাদের কেহ গড় থেকে বের হওয়ার পর এমন কোনো নারীর প্রতি দৃষ্টি দেয় আর ওই দৃষ্টি দেওয়ার কারণে তার মনে কোনো প্ররোচনা অনুভব করে সে যেন সাথে সাথে তার ঘরে ফিরে যায় এবং তার স্ত্রীর সাথে যেন মিলিত হয় এবং সে যেন মনে করে মনে করে ওই নারীর মধ্যে তাই আছে যা তার স্ত্রীর মাঝেও আছে এত করে তার মনের সেই প্ররোচনা দূর হয়ে যাবে তার অন্তর পরিশুদ্ধ হয়ে যাবে স্বয়ং রাসুল্লাহ সাল্লাইসাল্লাম একদিন কোথাও যাওয়ার জন্য বের হলেন বের হলেন বের হই একটা মহিলাকে দেখলেন দেখার পরে তার প্রতি আকর্ষণ অনুভব করে তিনি ঘরে ফিরে গেলেন ভদ্রতে শাকিয়ার সাথে গিয়ে তিনি মিলিত হলেন গুসল করে আসলেন এসে লোকদের সামনে এই কথা বললেন যে কোন নারী নারী শয়তানের রূপ নিয়ে মানুষের সামনে আসে তোমরা যদি এই ধরনের অবস্থার সম্মুখীন হও নিজের স্ত্রীর কাছে ফিরে যাও এটা হলো অন্তরের চিকিৎসা রাসুলুল্লাহ সাল্লু আলাইসাল্লাম কত বড় চিকিৎসক ছিলেন মানুষের রুহানি চিকিৎসক তিনি ছিলেন সকল প্রকারের সর্বময় রোগের চিকিৎসা তিনি দিয়েছেন মানুষের মনের মধ্যে কোন জিনিসটা সৃষ্টি করতে পারে সেই বিষয়টাই অবহিত করে দিয়ে গেছেন কিন্তু আমাদের এক সমস্যা হল্যা হল ইলমের অভাবে আমাদের পরিবার সমূহে এলমি চর্চার অভাবে কোন স্বামী যদি এই ধরনের অবস্থার সম্মুখীন হয়ে তার স্ত্রীর কাছে গড়ে ফিরে যায় স্ত্রী তখন হাজারো বাহানা শুরু করে দেবে এমনকি তার সাথে বিদ্রুপও করতে পারে ঠাকঠাক বিদ্রূপ করে তাকে উড়িয়ে দেবে তার ডাকে সাড়া দেবে না মনে করবে যে সে সময় অসময় নাই যখন তখন সে আসে আমাকে ডাক দেয় কাজে কর্মের ব্যস্ততা দেখাবে বিভিন্ন অজুহাত পেশ করবে কারণ হলো সেগুলো হল ইলমের হলের অভাবের অভাব থাকার কারণে তার উপলব্ধি এটা নেই যার স্বামী যে তার পবিত্রতার জন্য এসেছে তার অন্তরের পরিশুদ্ধির জন্য এসেছে তার অন্তরে শয়তানি ওয়াসওয়াসা এসেছিল এ থেকে সে পরিত্রাণ চায় তার কাছে এই এসেছে সেই সবের ভাগিদার হওয়ার সুযোগ তার ছিল সে এখানে তার স্বামীকে পবিত্র করে দিয়ে সেখানে অধিক সবাবের অধিকারী হতে পারত কিন্তু সেই গুরুত্বটাও উপলব্ধি করেনি এটার কারণ হলের অভাবের অভাবের কারণে পরিবার সমূহে পরিপূর্ণ ইসলামের অনুশীলন সম্ভব হয়ে ওঠে না আল্লাহ সুবাহ এখানে স্পষ্ট করে ই আদেশ করেছেন হেরাসুল আপনি মুমিন পুরুষদেরকে আদেশ করে দিয়ে দেন তারা যেন তাদের চক্ষুগুলোকে সংযত করে রাখে করোনারীর দিকে দৃষ্টি দেওয়া থেকে নিজেদের চক্ষুকে বিরত রাখে নিচু করে রাখে এবং তাদের করে। তারা যেন তাদের লজ্জাস্তানের হেফাজত করে তাদের স্ত্রী এবং অধিকারভুক্ত যে সকল নারীগণ আছে তাদের ছাড়া যেই নারীগণ তার অধিকারভুক্ত হয়েছে তার মালিকানায় চলে এসেছে যুদ্ধ লব্ধ বন্দিনী নারীগণ আর নিজের বিবাহিতা স্ত্রীগণ এদের ছাড়া অন্য কোন নারীর কাছে যেন তার যৌন কামনা না করে সে যেন তার লজ্জাস্থানকে পুরনোভাবে হেফাজত করে অন্য সকল নারী থেকে আল্লাহর আদেশ ভাইয়া সাজুফুরুজাহুম তারা তাদের লজ্জাস্থানের জন্য হেফাজত করে হেফাজত করা অর্থ হল সে এমন কোন কামনাও করবে না অবৈধ কোন ইচ্ছাও তার অন্তরে না সুরাই বনে ইসরা ইসলামী রাষ্ট্র পরিচালনার চোদ্দ দফা কর্মসূচির মধ্যে আলোচনা করে এসেছিলাম বলে তা বুঝছি না তোমরা জেনার নিকটবর্তী হবে না বলা তাকরা বুঝছে না তোমরা জেনার নিকটবর্তী হবে না জিনার পথে মানুষকে নিয়ে যায় এমন যত পন্থা আছে যত উপায় উপকরণ আছে সেইগুলো এই আয়াতে নিষিদ্ধ করা হয়েছে জেনা তো করাই যাবে না জেনার নিকটবর্তী হওয়া যাবে না মানুষকে জেনার নিকটবর্তী করে এমন সব কাজ নিষিদ্ধ এক নম্বর তো নারী পুরুষের অবাধ মেলামেশা মেশা বে পর্দা চলাফেরা নিষিদ্ধ পর্দা শুধু নারী পালন করবে না পুরুষও পালন করবে নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য পর্দার হুকুম সেই পর্দাটা হল প্রথম পর্দা লঙ্ঘন করবে না যখন একজন পুরুষ আর একজন নারীকে তার কাছেই পাবে না বেবিচার করবে কেমন করে বেবিচারের ইচ্ছা জাগতে পারে যে ধরনের গান বাজনা সিনেমা থিয়েটার নাটক আজকাল বিজ্ঞাপনের যে মডেলগুলো রয়েছে এগুলা তো সিনেমা থিয়েটার নাটককেও হার মানিয়েছে সেখানে বিজ্ঞাপনের পণ্যের প্রচারের নারী দেহের প্রদর্শনীটা হল মুখ্য ওই বিজ্ঞাপনটা দেখে কেন নারীর দেহের বিভিন্ন অংশগুলো সুন্দরভাবে তারা প্রদর্শন করে এইজন্য বিজ্ঞাপন দেখে পণ্য দেখার নারী দেহটার প্রতি আকর্ষণ থাকে বেশি পণ্যের গুণগান জানার চেয়ে এই পণ্যের প্রচারের ক্ষেত্রে যে অশ্লীল গানগুলো আছে সেই গানের প্রতি তাকে আকর্ষণ বেশি এইগুলো সব হল জেনার নিকটবর্তী করার বিষয় এই জন্য নিষিদ্ধ এগুলো সব হারাপ আল্লাহ আদেশ করে দিয়েছেন রাসুলকে বলেছেন পুরুষদেরকে আদেশ করে দেন তারা যেন তাদের লজ্জাস্থানে হেফাজত করে তারা কোন যেন বেগানা নারীর নিকটবর্তী তারা না হয় ব্যবিচারের নিকটবর্তী তারা না হয় এটা তাদের জন্য আত্মাকে পরিশুদ্ধ করে রাখার জন্য তাদের অন্তরকে পবিত্র রাখার জন্য এটা অধিকতর উত্তম কাজ এর মাধ্যমে তারা আত্মার পরিশুদ্ধি লাভ করতে পারবে তারা তাঁচ অধিকারী হর্তি হতে পারবে তারা তাকুয়া সম্পন্ন হতে পারবে তারাই হবে প্রকৃত পক্ষে এরা সর্বাবস্থায় তাদের অন্তরে আল্লাহর সাঁদ অনুভব করবে আর রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের এতের মধ্যে তারা তৃপ্তি লাভ করবে এখানে মোজা লাভ করবে যদি তার অন্তর পবিত্র হয় পরিশুদ্ধ হয় আর অন্তরকে পবিত্র পরিশুদ্ধ করার জন্য এটা আল্লাহ বলে দিয়েছেন এটা তাদের আত্মার পরিশুদ্ধির জন্য অধিকতর উত্তম উপায়। উপায়সম তারা যেই সকল কর্ম সম্পাদন করে তার গভীর রহস্যগুলো আল্লাহ জানেন তাদের অন্তর নিহিত ভাব তার গোপনীয় চিন্তাধারা তার মনের সেই ওয়াসওয়াসাগুলো কি তাও আল্লাহ জানেন আলিম এবং খাবিরের মধ্যে তো পাতে তো টুকুই হল আল্লাহর এমন গুণ যেই গুণের বলে মানুষের অন্তরের মধ্যে কখন কি ভাবনা জাগে কি চিন্তা করে সেগুলো তিনি জানেন তার সংগঠিত কোনো বিষয় শুধু জানেন না বরং তার অন্তর্নিহিত যে ভাবধারা রয়েছে সে কোন একটা কাজ করল কাজ করার পিছনে তার উদ্দেশ্য ছিল। তার মনের মধ্যে কোন বাসনা ছিল কি কামনা ছিল তা আল্লাহ জানেন মনের সেই গোপন রহস্যগুলো আল্লাহ আল্লা সুবহানা জানেন আল্লাহকে ফাঁকি দেওয়ার মতো কেউ নেই আল্লাহর কাছে কোনো কিছুই কেউ গোপন করতে পারে না আল্লাহ সুবহান মানুষকে এইভাবে এক এক সময় নিজের একটা গুণ নাম উল্লেখ করে দিয়ে সতর্ক করে দেন করে দেন আগে বলছেন অল্লাহ বিমা তা আলিম আলিম তারা যা কিছু করে তোমরা যা কিছু করো আল্লাহ জানেন তোমরা যা কিছু করো আল্লাহ তা জানেন এখানে তোমার আমলের সাথে এলিমের সম্পর্ক জুড়ে দেওয়া হয়েছে তোমরা যা কিছু করো যে আমল তোমরা করো সেই আমল আমল সম্পর্কে আল্লাহ জানেন তোমরা এই আমলটা কি কারণে করেছ কেন করেছ কিভাবে করেছ এই আমল করার পিছনে তোমাদের উদ্দেশ্য কি ছিল মনের মধ্যে তোমাদের কি নিয়ত ছিল এটা আল্লাহ জানেন এরপর দেখো বলল হুইয়া মা তুবা তাক তুমুন এরপরে আয়াতে আল্লাহ আবার বলে দিয়েছেন তোমরা যা প্রকাশ্যে করো আর যা গোপনে করো আল্লাহ তার সব কিছু জানেন আল্লা জানার বাইরে কোনো কিছুই নাই আর এখানে বলছেন তোমরা যে কর্ম সম্পাদন করো করো সেই কর্মের অন্তর্নিহিত ভাবধারাটা কি আল্লাহ তা জানেন মনের মধ্যে লুকায়িত যে বিষয় কি নিয়ত কেমন ছিল মনে মধ্যে কোন ভাবধারাটা ছিল আল্লাহ সব জানেন আল্লাহ সব জানেন আল্লাহ সব সময় বান্দার কর্ম তিনি প্রত্যক্ষ করেন আল্লাহর জানার বাইরে এলিমের বাইরে বান্দা কোনো সময় কোন কাজ করতে পারে না সকল কাজ সকল কাজ বান্দা যখনই যে কাজ করে আল্লা আল্লাহ সরাসরি প্রত্যক্ষ করেন পর্যবেক্ষণ করেন তিনি সরাসরি দেখেন যদি কোন মানুষ মানুষ এই আকৃদা পোষণ করে যে আল্লাকে দেখছেন সে কোন পাপ কাজ করতে না। যদি মনে করে আল্লা মাকে দেখছেন কোন আল্লাহ যে আল্লাহকে আমাকে শাস্তি দেওয়ার ক্ষমতা রাখেন একুনি তিনি পাকটা করে ফেলতে পারেন যার মধ্যে এই পাপ কাজ করতে পারে না অথচ একজন ইমানের সর্বোচ্চ স্তর এটা হজরত ইব্রাইল আলাহিসাল্লাম রাসুল্লাহ সাল্লাইসাল্লামকে প্রশ্ন করেছিলেন ওয়ামাল কি তখন তিনি বলেছিলেন তুমি আল্লাহর এবাদতি এমন ভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ যেন তুমি আল্লাহকে দেখে দেখে তার এবাদতি করছো আর যদি তুমি আল্লাহকে দেখতে না পাও তাহলে এই একই বিশ্বাস থাকবে আল্লাহ তোমাকে কারো ইমানের প্রহরতা মজবুতি পূর্ণতা ওই সেই জন্য আল্লাহকে দেখে দেখে আল্লাহরে এ বাদতি করছে আল্লাহর এবাদতির সময় তার অন্তরের মধ্যে দীর্ঘপথ্য এমন ভাবে জাগ্রত হবে যে আল্লাহকে দেখে দেখেই যেন সে আল্লাহরে এবাদতি করছে যদি ইমানের ওই স্তর না আসে অন্তত সেজন্য এই বিশ্বাস রাখে যে আল্লাহ তাকে দেখছেন তুমি নিজে যদি আল্লাহকে দেখতে না পাও তাহলে এই বিশ্বাস বিশ্বাসটাকেও আল্লাহ তোমাকে দেখছেন কেউ যদি এই একই বিশ্বাস পোষণ করে আল্লাহ তাকে দেখছেন তার পক্ষে কোন নাকরমানি করা আল্লাহর হুকুমের অবাধ্য হওয়া কখনো সম্ভব নয় আল্লাহর হুকুমের অবাধ্য হয়ে সে আল্লাহর আজাবে পতিত হওয়ার মতো দুঃসাহসে কখনো প্রদর্শন করতে পারে না ইমান তাকে পাহারা দেবে ইমানের পাহারায় সে নিজে পবিত্র জীবন যাপন করবে আর এটা আল্লাহ বলছেন এটা তোমাদের জন্য অধিকরত গুরুত্বপূর্ণ বিষয় বিষয় যার দ্বারা তোমরা পবিত্রতা লাভ করবে পরিশুদ্ধি লাভ করবে অন্তরকে তোমরা পরিশুদ্ধ করবে আর অন্তর যদি পরিশুদ্ধ হয়ে যায় সেই অন্তরের মধ্যে নেক কাজ অশান্তি দেয় আর বধ কাজ সৃষ্টি করে কোন ভালো কাজ করলে পরে মনে প্রশান্তি আসে আর মন্দ কাজে অন্তরে অস্থিরতা সৃষ্টি করে অশান্তি সৃষ্টি করে এই সেই সেই মুমিনের জন্য একটা অপরিহার্য বিষয় আর এটা ঘটবে তার একান্ত হুলুসিয়তের সাথে আল্লাহর এবাদতের মাধ্যমে আল্লাহর আদেশ পালন করবে এই জন্য যে আল্লাহ আদেশ করেছেন আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকবে এই জন্য যে আল্লাহ এটা নিষেধ করেছেন এখানে আর কোন প্রশ্ন নাই আল্লাহ আদেশ করেছেন এই জন্যই মানতে হবে আল্লাহ নিষেধ করেছেন এই হবে এখানে কোন প্রশ্ন নাই আমার সুবিধা অসুবিধা অসুবিধা আমার পছন্দ অপছন্দ এখানে কোন বিষয় নয় এই বিষয়ের কোনো গুরুত্বই দেওয়া যাবে না আল্লাহ সুবহান মজিদে আমাদেরকে যেইভাবে নির্দেশনা প্রদান করেছেন আমরা যেন সেইভাবে আমরা আমাদের জীবনকে গড়ে তুলতে পারি আর মানব সমাজে এমন পরিবেশ এমন সমাজকে আমরা তৈরি করতে পারি সে কৌফিক দাম করুন আমিন্ন যে হাদিস মিথ্যা বর্ণনা করে তার ব্যাপারে রাসুল উল্লাহ সাল্লাই বলেছেন আমার উপর কোন মিথ্যা আরোপ করল সে যেন তার ঠিকানা তৈরি করে নেয় জাহান নামকেই সেই ব্যক্তির ঠিকানা হল জাহান নাম বলল যে রাসুল তার ঠিকানা হল কোথায় জাহান নাম সেই ইমানের দাবি করে যথ এবাদতেই করুক না কেন কিছুই কাজে লাগবে না কারণ সে রাসুল উল্লাহ সাল্লু আল্লাহ প্রতি মিথ্যা করেছে যেন মিথ্যা হাদিস বর্ণনাকারী মুসলমানদেরকে দিন থেকে বিচ্ছ্যুত করার জন্য সে এই ধরনের মিথ্যা হাদিস বর্ণনাকারী অতিথি অনেক হয়েছে হয়েছে আর সেই মিথ্যা হাদিস বর্ণনাকারীর মধ্যে অধিকাংশই ছিল ইহুদিগণ ইহুদিরা হাদিস বানাত মিথ্যা হাদিস বানিয়ে প্রচার করত এই জন্যই সহি হাদিসগুলোকে বাছাই করা অত্যধিক কঠিন গুরুত্বপূর্ণ কাজ ছিলাম যে কারণে আমরা সেই পাই মিথ্যা হাদিস যারা বর্ণনা করবে এরা যদি জানা যায় আমরা বুঝতে পারি যে সে জেনে বুঝে মিথ্যা হাদিস বর্ণনা করেছে কেউ হয়তো সে জানে না জানার কারণে বলে ফেলেছে সে গুণাগার হবে কিন্তু জেনে বুঝে মুতা আমিদানা এখানে বলা হয়েছে মুতা আম্মিদানা জেনে বুঝে জেনে বুঝে যে করবে সে মূলত ইসলাম থেকে মানুষকে সরিয়ে নেওয়ার জন্য ষড়যন্ত্রের ঋতু এই তার এই ষড়যন্ত্র থেকে মুসলিম মিল্লাত হেফাজত করার জন্য চেষ্টা করা এবং তার এই ধরনের মিথ্যা হাজিসের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা তার উপর তাঁসবে এ ব্যাপারে কোন হদুদের কোন বিধান নেই হ্যাঁ দেওয়া যাবে নারী পুরুষ নির্বিশিষ সকলকে সালাম দেওয়া যাবে সালাম দিতে কোন সমস্যা নেই গায়ের মুহরিম গায়ের মহরিমের কোন প্রশ্ন এখানে নাই এটা তো রাসুল্লাহ নাই সাহাবারা এমনটি করেছেন যদি কোন পুরুষ স্ত্রীর করে তার এই মুহূর্তে একজন সালাম দিল তার উত্তর দেওয়া যাবে এই কারণ যে সময় যদি বলা হয় ফিরে যাও তোমরা ফিরে যাবে যদি জবাব না দেওয়া হয় ফিরে যাবে কেন হতে পারে লিপ্ত থাকতে পারে এই কথাগুলো আমি বলিনি এই অবস্থা এই জন্য সে জবাব দিচ্ছে না এই জন্য তাকে ফিরে যেতে হবে মনেও কোনো কষ্ট নেওয়া যাবে না হ্যাঁ জবাব চলে যেতে হবে হ্যাঁ মহিলারও সালাম দিতে পারবে কেন পারবে না কাছে এসে মহিলারা সালাম দিতেন না সালাম দিতেন না তো প্রশ্ন শেষ প্রশ্ন